السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وصلاة وصلاة وصلاة وصلاة وآله شخص المبئي والمرسلين نبي محمد وعلا أهلي وصحابي أجمعين ومعاد شبان جرة لك من درشق من دعامرها الله صلى الله عليه وسلم إمام أبو جافر ترحفه رحمة الله رجيته با يانو اعتقاد أهل السنو والجماع أهل السنو زمع عاقيدة البرنان با إمام ترحفه العاقيدان مذكرو يمتون ترأت عن شنئ جهننا الله يمام আল্লাফ নয়ান কখনো তারা নিঃশেষ হবে না কখনও শেষ হয়ে যাবে না সেখানে তিনি পরে যে আল্লাহ তালা জাহার নামের জন্য কিছু তৈরি করেছে সেগুলি তার কাছে নির্ধারিত রয়েছে সেখানে তারা যাবেই আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কারা জাহার নামে যাবে এবং সেখানে কি শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে জাহার নামে যার তাদের আমরা আজকে সেই আলোচনার ধারাবাহিকতা টেনে বাকি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে জাহার নামে শাস্তি যেমন তাদের অনেকেই জাহার টানা হবে কেউ যাহার আগুন দিয়ে পোড়ানো হবে মুখকে পুড়িয়ে দেওয়া হবে আগুন মাথার উপর দিয়ে গরম পানি ঢালা হবে এসবে আমরা গতভাবে আলোচনা করেছি আজকে আলোচনা করতে চাই যেমনিভাবে তাদের এই শাস্তি হবে তেমনি বা আরেকটি সক্রিয় শাস্তি দেওয়ার জন্য কোরআন সুনায় তাদের শাস্তির কথা বলা হয়েছে যেমন বলা হয়েছে যে কোরআনে কারিমে তাদের যারা জাহার যাবে তাদের চেহারা কালো হয়ে যাবে আল্লাহ তালা বলছেন ই মত বিরদ্দ্য উজু ও তা সোহদ্দ উজু যেদিন কিছু চেহারা সাদা হবে আর কিছু চেহারা কালো হবে দুনিয়ার বুকে মানুষ সাদা কালো মিশ্রিত সবই কিন্তু আখের হাতে কি হবে সেটার উপর নির্ভর করবে কত সাদা মানুষ আছে আজ দুনিয়ার বুকে চলছে সাদা চামড়াধারীরা সেরা সবচেয়ে বেশি কালো হবে এবং সেটা আগুনে পুড়ে পুড়ে মরবে দুনিয়ার কালো সাদা গ্রহণযোগ্য নয় বিলাল রাধিওয়ালা আনহু তার চেহারা চেহারা কালো ছিলেন কিন্তু তিনি হবে আখেরাতে সবচেয়ে শুভ্র মানুষটি এও মতাবে দুজু আর অনেক সাদা মানুষ আছে আজ যারা ইহুদিন আসারা বা তথাকথিত কাফের যারা নাস্তিক যারা রয়েছে এরা আখরাতে সবচেয়ে কালো চেহারা বিশিষ্ট হবে আল্লাহ বলেছেন তাদের চেহারায় কালো হবে যাদের সম্পর্কে বলা হবে আের পরে কুফুরি অবলম্বন করেছ হুম তুম সুতরাং তোমরা আস্বাদন কর্তির যেটার কারণ যে কারণ তোমরা কুফুরি করতে এই জন্য এত কঠিন কালো হবে সেটা অন্ধকার রাত্রি কালের মতো কালো হবে অর্থাৎ এরা কালোর পরে আর কোনো কালো কল্পনা করা যায় এরকম কালো হবে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন ওদিন আর যারা অপরাধ করেছে অর্থাৎ কুফুরি সিরিকে মুয়াদ মি মিস্ত্রিয়া তাদের অপরাধের অনুরূপ শাস্তি তারা পাবে ও তার হুমদিল্লা তাদেরকে পেয়ে বসবো আহমান মা আল্লাহ মিন আল্লাহ আসেম আল্লাহ ছাড়া আল্লাহ থেকে বাঁচানোর জন্য কোনো লোক সেখানে থাকবে না আল্লাহকার এত কালো তারা হবে যে অন্ধকার রাত্রির কালো যেন তাদের মুখের উপর ঠেলে দেওয়া হয়েছে এরকম কালো অবস্থা হবে তাদের উলিয়ায় কি আশাবন্নার তালাই হচ্ছে জাহান্নের অধিবাসী হুমপিয়া খাওয়ালে দুন সেখান তারা চিরস্থায়ী হবে আল্লাহ এভাবে তাদের চেহারাকে কালো করে দিবেন কারণ তারা শুভ্র হওয়ার মতো কাজ করেনি ইমান আনেনি এবং আমলে সালেহ করেনি আল্লাহ এবং তার রাসুলের পথে চলেনি অনুরূপভাবে আখেরাতে তাদের জন্য কাফের যদি শাস্তি রয়েছে কোরআনে কারিম আল্লাহতালা উল্লেখ করেছেন যে আগুন তাদেরকে আগুন তাদের চর ঘিরে রাখবে অর্থাৎ তারা পালাতে পারবে না আগুনের বেড়া তেমন হবে শরীরে আমরা একটু আগেও আলোচনা করেছিলাম আগেও বলেছি যে শরীরের মধ্যে তাদের আগুনের পোশাক পরিয়ে দেয়া হবে আগুনের আগুন গরম পানি তাদের উপর ঢালা হবে সাথে সাথে আগুন দিয়ে তাদেরকে বেষ্টনী দেয়া হবে অর্থাৎ তারা এই আগুনের মধ্যে এই বেষ্টনির মধ্যে তারা আজাবে ভোগ করতে হবে ভোগ করতে হবে এই কাফেরদের এই আজাব এত কঠিন এত মারাত্মক যে আগুন যাওয়ার ব্যাপারটি আগুনে যাওয়ার ব্যাপারটি অনেক সময় ইহুদিন নাসারা বলতো যে আমরা শুধুমাত্র অল্প কিছুদিন আমরা এই আগুনে যাব কিন্তু আল্লাহ তারা তাদের এই কথাকে অস্বীকার করে তারা মিথ্যা কথা বলছে এবং তাদের কথা সত্য নয় যারা কুফরি করবে যারা নাস্তিক হবে আল্লাহ এবং তার রসুল বিরোধী হবে এই লোকগুলো কখনো তারা আজাব থেকে বের হইতে পারবে না যে ব্যক্তি এর জন্য অপরাধ করবে ও হাত অয়ে খাতুয়া আর যে অফরাধ গিরে রেখেছে অর্থাৎ সে বের হয় না এই এই অপরাধ থেকে सीरीकेफाको कम बेर उलह सबा जहा अदिवी हुम फि खन तथायी तथायी स्थायी होते ही हम इन थे कखो बर होते कारण तरह चतुर्पे बेड़ाटी दे बेड़ाटी आगुने चारपाश्वे तर से अवस्था है कुरानी करीम आल्ला जन बहुम मीन जेहान नामा मिहद তাদের নিচে হবে বিছানা হবে জাহান নামের অমিন ফাউকিহিম আর তাদের উপর থেকে হবে আগুনের আগুনের ঢেকে ঢেকে রাখার মতো আগুন দিয়ে তাদেরকে উপর থেকে ঢেকে রাখা হবে নিচে বিছানা হবে শুইতে চাইলেও পারবে না অর্থাৎ নিচে পা লাগলেও সেখানেও তাদের এই অবস্থা হবে নিচে মুখ লাগলেও সেটা হবে আগুনের উপর দিক থেকেও আগুনের হবে কোনোভাবেই তারা এর থেকে বের হইতে পারবে না এই উপর নিচ সব দিক থেকে এটাই হচ্ছে মিহাদ। নিচ থেকে গাওয়াস উপর থেকে উপ সব দিক থেকে আগুন তাদেরকে ঘিরে রাখবে এই জন্য কোরআনকারী অন্য আল্লাহ তালা বলছেন ইউম ইকশমুল আদাব যেদিন শাস্তি তাদেরকে ঢেকে রাখবে মিন ওকে উপর থেকে অমিন তাহতে আরজুলিম নিচ থেকে কোনোভাবেই কোনো দিকে যাওয়ার কোনো পথ তারা পাবে না অন্য আল্লাহ তালা বলছেন লাহম মিন ফাউকি হিমজুল আলুন তাদের উপর থেকে থাকবে ছায়া অর্থাৎ আগুনের ছায়া ও মিনান্নার অমিন তাহতি হিমজুল আল অনুরূপভাবে তাদের নিজ থেকে আগুনের ছায়া থাকবে অর্থাৎ আগুন এত বেশি আগুন হবে যে আগুনের ছায়া পড়বে উপরের আগুনের হবে আগুনের সাথে ছায়াও পড়বে এত উপর থেকে এত বেশি আগুন যে ইচ্ছা করলেও পালিয়ে এরকম নয় নিচেও আগুন হবে সে আগুনের ছায়া পড়বে এরকম আগুন তাদের হবে অন্য হয়তো আল্লাহ তালা বলছেন কিভাবে তাদেরকে ঢেকে রাখবে বলছেন ও ইন্যা জাহান নাম আলাম হাইটা তো মিল্কা ফেরিন নিঃসন্দেহে জাহান্নাম আগুন তাদেরকে ঢেকে রাখবে কাফারদেরকে ঢেকে রাখবে কোনোভাবেই তো ঘিরে রাখবে কোনোভাবে সেখান থেকে তারা বের হইতে পারবে না এজন্য উপরের হবে নিচের তাদের তাদের আগুনের আগুনের উপরের যেটা বলি আমরা অর্থাৎ আগুন ছাড়া তাদের আর কিছু নাই চতুর্দিক থেকে শুধু আগুন ঢেকে রাখবে আগুন পার হইতে পারবে না আগুন পানি দেওয়া হবে আগুনের এবং তাদের মুখ পড়া হবে আগুনে সব আগুন দিয়ে তাদেরকে সব দিক থেকে তাদেরকে নাস্ত নাবুধ করা হবে কিন্তু তারা শেষ হবে না তারা আবার তাদের পুনরায়ের হবে গেলে আবার পূরণ করা হবে এইভাবেই থাকবে যে শাস্তির কোনো শেষ নেই আল্লাহ আমাদেরকে আগুন থেকে রক্ষা করুন তারা এখান থেকে বের হইতে পারবে না এই জন্য আল্লাহ তালা বলছেন না আমরা তৈরি করে রেখেছি তাদের আলেমদের জন্য অর্থাৎ কাফের মোনাফেক মুশরেক এবং যারা মোরতাদ এবং যারা নাস্তিক তাদের জন্য আল্লাহ বলছেন আমি তৈরি করে রেখেছি তাদের জন্য এমন আগুন আহাত হম সুরা দেখুহা যা তাদের তাদের সুরা দেখ তার চতুর পাশকে যারা ঘিরে রেখেছে অর্থাৎ কোনো পাশেই এই দেয়াল দেয়াল বৃষ্টিটা আগুনের দেয়াল হবে এটা দিয়ে তাদেরকে ঢেকে রাখা হচ্ছে ও ইস্তাগিসু আর যদি তারা ইস্তা ইস্তাগ ইসু আর যদি তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাদেরকে পানি দেয়া হোক অথবা কার পানি চায় ইস্তাকিসু ইউ বিমাইন এমন পানি তাদেরকে দেয়া হবে কাল মুহলে তেলের গাদানির মতো ইয়েশবিল উজু যা মুখের কাছে নেওয়া মাত্র চামড়াগুলো খসে পড়বে এদের ভিতরে বিসা আর কতই না খারাপ পানীয় সেটা হচ্ছে আত্মা ফাঁকা আর কতই না খারাপ স্থান সেটা কত খারাপ জিনিস সেটা তাদেরকে সহ দেওয়া হচ্ছে অর্থাৎ খারাপ জিনির খারাপ স্থান খারাপ অবস্থান সবই হচ্ছে তাদের কী জন্য তারা জাহা নামি তারা কাফের তারা ফাস তারা কাঁফের তারা মুনাফেক এবং তারা মুশরেক এবং তারা নাস্তিক তারা মোরতাদ দিন থেকে বেরিয়ে গেছে দিনের বিরুদ্ধে চলেছে এই জন্য তাদেরই শাস্তি শুধু তাই নয় এমন শাস্তি হবে আগুনের যে আগুনের শাস্তি শুধু বাইরে নয় অন্তরের তার শাস্তি পৌঁছে যাবে অন্তরের ভিতরে তাদের অন্তরের যেখানে অন্তরের ভিতরে আছে সেখানেও তাদের শাস্তি হতে থাকবে বলে আল্লাহ তালা কোরআন কালী ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেছেন যে তাদের শরীরের সবচেয়ে ভিতরের অংশ যেখানে একেবারে গভীর গভীরতম অংশ থাকে আগুনের আগুনের শাস্তি পৌঁছাবে আল্লাহ অবশ্যই আমি তাদেরকে সাকার দিয়ে আগুন দিয়ে দক্ত করব দগ্ধ করাবো জানাবি জিনিসের ব্যাখ্যা করে তু বকি তাদের কোনো কিছুকেই বাকি রাখবে না কোনো কিছুকে ছেড়ে দিবে না ও অর্থাৎ সব জায়গাতে সেটা পড়বে শরীরের উপর দিয়ে আগুন লাগবে ভিতরে পড়বে না এরকম নয় ভিতরের ভিতরে যেখানে হোক একেবারে মুখ পর্যন্ত শরীরের ভিতরে একেবারে পর্যন্ত যেখানে মগজ আছে সেখানে পর্যন্ত শরীরের অন্তরে ভিতরে কলজার ভিতরে কোন জায়গায় কি ব্যথা সেটা পর্যন্ত পুটতে থাকবে জ্বলতে থাকবে লৌয়া হাত লীল ব্যসার মানুষের কে কালো কালো করে ফেলবে মানুষকে শাস্তি প্রদানকারী হবে সেটাকে অর্থাৎ তাকে প্রকাশ করে দিবে। চামড়াকে আলাদা করে দেবে এরকম অবস্থা হবে এইজন্য জন্য সার্ভে সালেন কেউ কেউ বলেছেন লাফ কিওয়ালা তাদার এর অর্থ হচ্ছে সে হাড় তার চামড়া তার দেমাগ অর্থাৎ মগজ কোনো কিছুকেই ছাড়বে না সবকিছুকে এই আগুন আঘাত করবে সামান্য এক জায়গার আগুন অন্য জায়গায় সারা শরীরে আগুনের বেষ্টনী সবকিছুর মধ্যে তার আগুনের মধ্যে তার অবস্থান থাকবে আগুন মধ্যে কষ্ট হবে সারা শরীরের প্রত্যেকটি অঙ্গ অঙ্গে কষ্ট পাবে প্রত্যেকটি অনুকণা পর্যন্ত শরীরে সেখানে কষ্ট হয়ে থাকবে কোরআন করিম আল্লাহ তাল নয় বলেছেন কাল্লা বাদান নাফিল হতামা কখনো নয় তারা যা বলছেন সত্য নয় লাইউম বাদান নাফিল হতামা অবশ্যই অবশ্যই তাদেরকে নিক্ষেপ করা হতামার মধ্যে ওমা দা কামাল হতামা আপনি আপনাকে কিসে জানাবে হতামা কি জিনিস হতামা কি জিনিস আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন না আর মোকদা আল্লাহর প্রজ্জ্বলিতা যে আগুনের কষ্ট তার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে অন্তর অন্তঃস্তর পর্যন্ত যেটার ব্যথা অনুভূত হতে থাকবে যেখানে শুধু ব্যথা সেটা আগুন যেন ভিতরে প্রবেশ করেছে সেরকম অবস্থা হবে মহাম্মদিন কাবাল করাজি রহম্লা তিনি বলেন আগুন তাকে তার ফুয়াদ অন্তর পর্যন্ত খেয়ে ফেলবে ফাইজা বলে যখন তাকে পুড়ে যাবে আবার নতুন করে সেটাওয়াত আফিদা আগুন পর্যন্ত পোড়াবে জীবিত অবস্থায় এমন অবস্থা হবে যে এই জীবিত অবস্থা আগুন পর্যন্ত করবে তারপর আবার বাড়তে থাকবে এত কঠিন আজাব তারপর তিনি কাঁদতে আরম্ভ করলেন যে এই আজাব থেকে বাঁচার জন্য আমাদের এখন অবশ্যই দরকার কুহুরি থেকে বেঁচে থাকা সিঁড়িখ থেকে বেঁচে থাকা এবং নেপাখি থেকে বেঁচে থাকা এবং কোন রকমের নাস্তিকতা পোনা থেকে বেরিয়ে আসা এবং যে কোনো আল্লাহর দিনের বিরুদ্ধে কোন কাজ জানানো হয় তা থেকে বেরিয়ে আসা দিনের বিরুদ্ধে না লাগা ইসলামের বিরুদ্ধে না লাগা নাহলে কিন্তু এ শাস্তি হতেই থাকবে এই শাস্তি বের হওয়ার কোনো পথ কেউ পাবে না আখের শাস্তি ভয়াবহ দুনিয়ার শাস্তি কিছুই না তার তুলনায় এজন্য আল্লাহর কাছে আমরা আশ্রয় হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে এই জাহা নামের আগুন থেকে মুক্তি দান করেন দর্শকবৃন্দ শুধু তাই নয় শুধু যে আগুন তাদেরকে ঢেকে রাখবে এবং অন্তর পর্যন্ত পৌঁছবে তা নয় বরং এমন অবস্থা হবে রসুল্লাসম হাজিদারা বোঝা যায় যে মানুষের পেটের ভিতরে যা আছে অন্ত্র নাড়ি ভুঁড়ি যা কিছু আছে সবই বের হয়ে আসবে বের হয়ে সারা আগুনের মধ্যে পড়তে থাকবে অর্থাৎ শুধু ভিতরে পড়বে তা না তা বের হয়েও আবার পড়তে থাকবে আগুন জাহান্নামের মধ্যে সেটার সেটার সেটা বেস্টরুম ঘুরতে থাকবে শাহনামের ভিতরে হাদিস ওসমা এমন জাজাদ বর্ণিত হস্লা বলেছেন ইউজা বিরাজুলি অমল কেয়ামা কে আমার দিন এক লোককে নিয়ে আসা ভাইউল কাহিনহার জাহান নামে তাকে ফেলা হবে ফতান্দে লোক আক্তাব ফিনহার তার শরীরের যে ভিতরে যে যে সমস্ত অন্ত্র আছে নাড়িভুড়ি আছে এগুলি জাহানামের মধ্যে ছড়িয়ে পড়বে ফৈয়ান হেমার বের হাহু যেমনি হবে গাধা কোনো কিছু পিসার জন্য ঘুরতে থাকে তেমনি হবে এই লোকটি চার পাঁচ ঘুরতে থাকবে এগুলো এর মধ্যে ঘুরতে থাকবে আলাই ইসলামে একাত্র হয়ে তাকে বলবেন হে কি হলো তোমার হ্যাঁ তুমি কি আমাদেরকে নির্দেশ দিতাম ভালো কাজের অন্যায় কাছ থেকে দূরে থাকার নির্দেশ না কুন্তু আমি রুকুমিলমা আতি তখন সে বলবে আমি তোমাদেরকে ভালো কাজে নিজে কিন্তু করতাম না वह अन्हाये करता आहर कर शि कठिन शुरू उदाहरण दिए रिबन हाई जे व्यक्ति प्रथम आरबे दिन परिवर्तन कर रूपान्त कर दिए शूपान्तरित दिए वादी दिन के शीस तरह शस्ती क्यों तरह अनुरूप भाव जरा आज आल्लाह के परिवर्तन करवर्तन कर दीचे एदेशर विश्व सब जैगा कबर पूजा के प्रवर्तन करबर फूजा के प्रमोट कर एरक लोक देख शिवे तरह अमरबुल्लुहर मत अमरबुल्हाइ बेपर सोल्ला सल्लामी देखे येजूर रकुस बाहूबिनार जहां नाम आगुने मध्य तरह अंतरगुलू के नड़ी भुड़ी नहीं टे बेरा सोि मुस्लिम सोल्लाम এর সাহাবি জাবরিবনা আবদুল্লাহ রাজি উল্লানু বলেন রসুল্লা সাল্লাসম বলেছেন রায় তো আমরেবনা আমরেব না আমের আল খুজাড়ি ইজুর রকুসবা বিনার আমি দেখেছি আমরেবনা আল রহাইকে রহাই আল খুজাড়িকে সে তার যাহার নামে তার শরীরের অন্ত্রগুলিকে টেনে বেড়াচ্ছে ওকান আউআলমান সৈয়াব আয়েব সব কারণ সে প্রথম সার ছেড়েছে অর্থাৎ তাদের দেব দেবীদের নামে আজও অনেকে দেখা যায় কবরের নামে সার ছাড়া হচ্ছে কবরের নামে বিভিন্ন রকম কবর না বিভিন্ন রকমের ওয়াকফ করা হচ্ছে নাম দিয়ে ওয়াকফের নাম দিয়ে বিভিন্ন রকম জায়গা রাখা হচ্ছে কবরকে উপর তোলা হচ্ছে সির্কের আখড়া তৈরি করা হচ্ছে সির্ক প্রচলন করতেছে এদের সবাই আম্রেবিন লোহাইয়ের সাথে তার হাসর হবে কারণ তারা মুশিফ এরা ইমানদার নয় ইমানদার হতে হয়নি আল্লাহ তারা তাদেরকে এই যদি তাদের যদি ইমান সেভ না করে তারা ইমান পায়নি তারা কুফুরের সাথে যারা এরকম অবস্থায় মারা গেছে তারা চিরস্থায়ী জানি বিবেচতে হবে এবং কাফেরদের সাথে তার হাসর হবে এবং তারা আম্রেবুল লোহাইয়ের সাথে তাদের হাসর হবে সেরকম শাস্তি তাদের হতে থাকবে দর্শক বিন্দু শুধু তাই নয় এই কাফেরদের অমর অবস্থা হবে তাদের তাদেরকে বাঁধা হবে তাদেরকে ভালোভাবে বেধে নেওয়া হবে ডান্ডাবড়ি ফেরানো হবে এবং তাদেরকে জিঞ্জির বদ্ধ করা হবে হাতুড়ি দিয়ে পিটানো হবে এসবেই খোরানা এবং সুনা থেকে আমরা পাই আল্লাহ তালা তাদের জন্য কি রেখেছেন আল্লাহ বলে দিয়েছেন যাহার নামে যারা যাবে ইন না আত্মের না লিলকা ফিরিয়ে না নিশ্চয়ই আমরা তৈরি করে রেখেছি কাফেরদের জন্য স্যালা শিলা জিঞ্জির অর্থাৎ পালাইতে না পারে আজাব থেকে পালানোর জন্য আজাব তাদের থাকবে আল্লাহ বলছেন ইনা সালা ও আগলা আল অন্য আল্লাহ বলছেন ইন্না আমার কাছে রয়েছে কঠিন শাস্তি এবং যে হান্নাম আলিমা আর এমন খাবার যে খাবার পেটের ভিতরে ঢুকবে না গলার মধ্যে আটকে যাবে এরকম খাবার তাদের জন্য ওয়াদা এবং আলিমা আর রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে আর এই আগলাল বলতে বোঝানো হয়েছে এখানে যে আগলাল আসছে অর্থ হচ্ছে গলার মধ্যে যেটা বেঁধে দেয়া হবে অর্থাৎ অনেক গলার সাথে বেঁধে দেওয়া হবে যাতে কেউ নড়তে না পারে ছড়তে না পারে কোনো কিছু করার থাকবে না অন্য এতাল্লা বলছেন ও জায়লাল আগলা আল আফি আয়না কিল্লা জিনা কাফারু আর এই এই জিঞ্জির রেখেছি তাদের ডান্ডা বেড়িয়ে রেখেছি আমি গলার সাথে বেঁধে দেওয়া হবে কাফারদের হালু ইজদাউন ইল্লা মা কানুয়া আমলুন তারা যা করত তারা যা করত তাই তো তাদেরকে শুধু শাস্তি পরে তাদের শাস্তি দেওয়া হচ্ছে এর বেশি নয় ইজিল আগলা আলফি আয়না কহিম অন্য এতাল্লাহ বলছেন যখন তাদের ডান্ডাবাড়ি পরানো হবে ডান্ডা বেড়ি পরানো হবে তাদের গলার সাথে ওয়েসাই এলাই আসছিল অন্যভাবে তাদেরকে জিনজিদি বাধা ফা বাধা হবে ইউসাহন তাদেরকে টানা হবে জাহা মধ্যে এই কঠিন শাস্তি বেঁধে ফেলার বেঁধে রাখার শাস্তি এ ব্যাপারে আল্লাহ তালা নতে বলছে ইন্দেঙ্ তাদেরকে আমি বন্দি অবস্থায় রাখব যে বন্দি অবস্থায় রাখবে বন্ধ থাকবে আর পালাতে পারবে না কোনোভাবেই যত রকমের শাস্তি তাদেরকে দেওয়া হবে এই আজাবগুলির ব্যাপারে আল্লাহ তালা নাতে বলছেন যে হুজু হুফাগুল্লু ধরো তাদেরকে তাদেরকে বেঁধে ফেলো তাদেরকে ভালো করে বাঁধ সুম্ম জাহিমা সল্লু তারপর জাহান নামে তাদেরকে দগ্ধ করাও তারপর তাদেরকে এমন সিলসিলা জিঞ্জিরে বাঁধো যে জিঞ্জির হবে সত্যের গজ তারপর তাদেরকে জাহান্নামে পৌঁছে দাও এ হচ্ছে আল্লাহ তালার আল্লা তাল শাস্তি জাহান্নাম বাসিন্দু তিনি রেখেছেন কোরআনে করিমা আল্লাহ তালা যেন বলছেন যে জাহান্নামের যে এই হাতুড়ি তাদের উপর দিয়ে মারা হবে ঘুর্য মারা হবে তাদের উপর যে কঠিন শাস্তি তাদের উপর আসবে জাহার দিয়ে লাঠির আঘাত জাহার নামের পাথরের আঘাত লোহার আঘাত সেভাবে আল্লাহ তালা বলেছেন শুধু তাই শুধু বেদে রাখা না তারপর লাঠি দিয়ে জাহার নামের পাথর তাদেরকে লোহা দিয়ে মারা হবে সেটা আল্লাহ তালা বলেছেন ওলাহুম মক্কা মামিন হাজিদ আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি যাহা দিয়ে তাদেরকে পিটানো হবে তাদের শরীরকে পিটি আবার আবার তৈরি করে আজাবেজান তৈরি করা হবে अल्लाह तला कुल्लामा आर द्रुर्ुजुमा लोहार हाँतुड़ी दिए पीटिए तब जहान नामे फेला जखने कष्ट पे तलाते थक पालानों समय फेरस ता पीटिए जहाार नाम हाँतुड़ी दिए आज लोहार हाँतुड़ी तहान नाम मध्य फेलि तला पलााते चाहिए की भावन आल्ला तला कुल्लामा अरविया खुर्ुजुमिन गामीन कष्टे सृष्टे को व्यथाएं सहय्य करते नारे जन बर होते चाहिए क्यों तक पीटिए से निक्षेप करा হাঁতড়ে দিয়ে লোহার হাঁতড় দিয়ে ফিটিয়ে নিক্ষেপ করা হবে ওড়ই আবার সেখানে আবার দিয়ে দেওয়া হবে অর্থাৎ পালাতে পারবে না ওয়াজল হারিক আর বলা হবে যে জ্বলন্ত অগ্নির শাস্তি তোমরা আস্বাদন করো এভাবে তাদের উপর আজাব চলতে থাকবে শুধু তাই নয় আজাব চলতে থাকবে শুধুই তাই নয় যাদের আবাদত করেছে এবং শয়তানের সাথে যাদের যা তাদের সাথে থাকা শয়তানদের এদেরকেও সে একই সাথে বাদা হবে অর্থাৎ পরস্পর আজা যে সমস্ত মাহবুবের তারা আবাদত করতো সেইগুলিকে রাখা হবে এবং শয়তানদেরকেও যারা তাদেরকে পদ্মস্য করেছে দুনিয়াতে এদেরকেও একসাথে রেখে তাদেরকে শাস্তির মধ্যে একসাথ করা হবে এবং তারা কঠোর শাস্তির মধ্যে থাকবে আল্লাহ তালা কোরআনে ক্যারিমি বলেছেন এই জন্য যে ইন্মা তারবুদুন আন্দিন্দল্লা হাসাবু জাহান্নাম আন্তুম লাহা ওয়ারেদুন তোমরা এবং তোমরা যাদের আবাদত করতে আল্লাহ ছাড়া তারা হাসাবু জাহান হবে জাহান নামের হাসাব লহান নামের জাহান্নামের হবে আন তুম লাউ আন তোমরা সেখানে পড়বে লাউ কান মা ওরা যদি এরা ইলা হইত অর্থাৎ আল্লাহ মাঠে অপমানজনক অবস্থায় যাদের আবাদত করত এবং যারা আবাদত করেছে তারা সবাইকে একসাথে রাখবে চাইবেন এটা কোনো ক্ষমতা নাই অক্ষম মানুষের তোমরা আবাদত করেছ দেখো কত অক্ষম তারা তারপর তাদেরকে লাউ বলছেন লাউকান হা উলাই আলহ মা ওরা দুহা যদি তারা এলাই হইতো তারা জাহার নামে যেত না ও কুল ফিহা সবাই জাহার নামে চিরস্থায়ী ভাবে থাকবে দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি যে আজাব হতেই থাকবে এবাদতকারী এবং যারা এবাদত করে করেছে তাদের তাদেরও সবাই একসাথে জাহা নামে চলতে থাকবে এবং অনুরূপভাবে যারা সাথে ছিল আমার আপনার সপত্রিকের সাথে যে শৈতান আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে তারাও এই শাস্তি দেওয়া হবে বলে আল্লাহ তালা বলছেন ওমাইয়ান দিক্রির রহমান নুকাই শতান ভব্লাউ কর যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে দূরে থাকবে তার সাথে একটা শয়তান লাগিয়ে দেয়া হবে সে তাকে পদভস্ত করবে কেমন দিন কি হবে সে তার সাথে একসাথে শরিক হবে বলে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আন্না কুমফলে আজাবি মুশারিক তোমরা এর মধ্যে আজাবের মধ্যে শরিক হবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই এবং শৈতানের অবস্থা থেকে মুক্তি চাই জিন সন্তানের মানব শয়তান এবং সব রকমের শৈতান থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদের থেকে মুক্ত রাখেন এবং আমরা এই বিষয়ে পরবর্তী আরও আলোচনা করবো এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি ওয়াক জলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু